Pull আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ পৃষ্ঠীর সারা বিশ্বের সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অধিকার নিয়ে আলোচনা করছিলাম অধিকার এবং কর্তব্য দুটো এমন জিনিস এই দুইটির মাধ্যমেই পৃথিবীর প্রতিটা প্রতিষ্ঠানের ব্যালেন্স রক্ষা হয় ভারসাম্য রক্ষা হয় অধিকার এবং কর্তব্য যদি পরস্পর ঠিক মতো বুঝতে পারি এবং সে হিসাবে কাজ করতে পারি মানুষ কিছু কাল্পনিক অধিকার এবং কর্তব্য নির্ধারণ করে তা অনেক সময় শৃঙ্খলার চেতে বিশৃঙ্খলার সৃষ্টি করে তবে তার মেনে নেন এই আর কি তারপরে সেটা আদালত পর্যন্ত গড়ায় কেস কানুন নানান কিছু হইতে হইতে মানুষের জীবনই শেষ হয়ে যায় জীবনটাই যেন এমন জীবন কোনো দিন শান্তির মুখ দেখে অশান্তির উপরেই যেন চলে যায় খুব কম জীবনী আছে যে জীবন ধর্মহীন যে জীবন ইসলামহীন সেটা শান্তিতে পরিসমাপ্তি ঘটাতে পেরেছে আমরা আজকে নারী পুরুষের অধিকার নিয়ে আলোচনা করছিলাম এর আগেও দুটো করেছি আজকে ইনশাল স্বামী স্ত্রীর অধিকার কর্তব্য ইত্যাদি নিয়ে আলোচনায় আমরা তৃতীয় পর্বে আছি স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে আমরা এই বিষয়ে আলোচনার জন্য শেখ আবদুর রাজা আকিন ইউসুফকে তার রয়েছে কর্তব্য রয়েছে পুরুষ ছেলেরা বিয়ে করতে পারে পুরুষ কিন্তু একাধিক বিয়ে করতে পারে নারী কিন্তু একাধিক বিয়ে করতে পারে না অনাদিকাল থেকেই চলে আসছে অনিয়ম অনিয়ম থাকলেও কোনো সময় পৃথিবীতে এরকম কোন ঘটেনি যে কোনো নারী কোন দুইজন বা তিনজন বা পাঁচ জন পুরুষকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছে বা পাঁচ জনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এটা ঘটেনি তবে একটা অনিয়ম ছিল যে একজন পুরুষ বেহিসাব নারীকে বিবাহ করতো কারো অধীনে পাঁচজন সাতজন জন এরকম থাকত। যেটা জাহিলিয়াতের যুগে দেখা গেছে অনেক সাহাবি ইসলাম গ্রহণ করার পরে রাসুল তাকে বলেছেন যে তোমার কয়জন স্ত্রী তখন বলেছে আমার জন বা সাতজন বা জন। তখন আল্লাহর নবী বলেছেন যে তুমি তোমার করে নিয়ে ত্যাগ তো এখানে আল্লাহ করল্লাহতালা অবশ্যই একজন পুরুষ এক দুই তিন চারজন নারী গ্রহণ করে সংসার সুবিধে সুন্দর চলবে একজন স্ত্রী একাধিক স্বামী গ্রহণ করলে সংসার সুবিধা মতো চলবে না এই জিনিসটা আমরা সময় একটার পর একটা সমস্যা পেশ করলে বুঝতে পারবো তাছাড়া এমনি তো আমরা প্রত্যেকেই বুঝবো বা বুঝি যে একজন স্ত্রী একাধিক স্বামী গ্রহণ করলে কি হতে পারে পরিস্থিতি আর এই বিষয়ে আল্লাহ আল্লাহতালাই ভালো বুঝেন যে কোনটাতে কল্যাণ বেশি আছে এই কল্যাণের ভিত্তিতেই আল্লাহ আহ পুরুষদেরকে আদেশ করেছেন যে তোমরা তোমাদের ইচ্ছা মত নারীদের মধ্যে তিনি বলেছেন যে করতে পারবো না এরকম তোমাদের যদি আশঙ্কা হয় তাহলে আল্লাহ তালা বলছেন যে তাহলে একজন বিবাহ করো আমরা চলে আসবো আমরা দেখি নারীর সংখ্যা পুরুষের চেয়ে বেশি এবং বিভিন্ন কারণে পুরুষ যুদ্ধে অথবা দুর্ঘটনায় বিভিন্ন কারণে পুরুষ তাদের অকাল মৃত্যু হয় নারীরা থেকে যান স্ত্রীরা থেকে যান এই সমস্ত কারণেও আল্লাহ একজন পুরুষের উপরে চারজন নারীর পুরুষকে চারজন নারী বিয়ে করার সুযোগ দেয়া এটা পুরুষের জন্য কোনো সুবিধা নয় বরং পুরুষের দায়িত্ব দেওয়া আপনি সমাজের যে চারজন আপনার বোন বা নারী হিসাবে যারা ঘুরাফেরা করছেন ওই ভাবে পাচ্ছেন না তাদেরকে এইভাবে ছেড়ে দিলে পরে সমাজ বলসিত হয়ে পড়বে সমাজ ধ্বংস হয়ে যাবে বিচার ছড়িয়ে পড়বে তাদেরকে এইভাবে আপনি ছেড়ে দেবেন না এবং আপনার যদি ক্ষমতা থাকে আল্লাপাক এই কথাটা জলভাবে বলেছেন যে তাদের ভরণ করবার মতো এবং তাদেরকে বিয়ে করে চারজনকে সুন্দরভাবে নীতি অনুসরণ করে আদল ইনসাহের সঙ্গে রাখার মতো এরকম আহ মানসিক শক্তি এবং ক্ষমতা অবশ্যই অপরিহার্য পূর্বশর্ত শর্ত কারণ অনায়ত আল্লাপাক বলেছেন যে তার অবস্থা আল্লাহর দরবার উঠবে যার দুজন স্ত্রীর মধ্যে সে প্রজনন ক্ষেত্র সেখান থেকে তোমাদের সন্তান ভবিষ্যৎ প্রজন্ম তারা আসবে তো ক্ষেত্রে একজন নারীর জন্য প্রজননের জন্য দুইজন পুরুষের তো কোন প্রয়োজন নেই একজন পুরুষে তার এরকম যথেষ্ট শুক্র কিটা যে চারটি খেতকে আশঙ্কা করলে তাহলে প্রতিষ্ঠা করবার যদি কারো মনে হয় এরকম আশঙ্কা থাকে আমি প্রতিষ্ঠা করতে পারবো না তার জন্য আল একাধিক নারীর ঘরে এনে তাদের মধ্যে অন্যায় অত্যাচার করার অবিচার করার বঞ্চিত করার তাদেরকে জর্জরিত করার কষ্ট দেওয়ার কোনো আকেননি ভারসাম্য দৈহিক যে চাহিদা সেগুলো আমি শেখ আমি ইসমাইল আল মাদানের কাছে যুগে মেয়েরা স্বামী পারতো এই আর একটা বিয়ে ছিল যে জেনাকার মহিলা পতাকা টাঙ্গিয়ে দিত এবং বোঝা যেত যে এই বাড়িতে অসৎ মহিলা রয়েছে যতজন ইচ্ছা ততজন সেখানে গমনাগমন করতে পারত। এরপরে বাচ্চা হলে সেই বাচ্চার পিতাকে হবে এটা নির্ণয় করার জন্য তখন এই বালুর উপর দিয়ে হাঁটানো হতো পায়ের চিহ্ন দেখে গণক ঠাকুর এসে ওখানে নির্ণয় করত তার পিতাকে বাচ্চার পিতাকে আর একটা সিস্টেম ছিল যে একজন স্বামী তার স্ত্রীকে উঁচু বংশের কোনো লোকের কাছে গিয়ে অথবা কোন যোদ্ধার বাড়িতে দিয়ে আসতো যতক্ষণ পর্যন্ত পেটে বাচ্চা না এসেছে ততক্ষণ পর্যন্ত সেখানে রেখে আসত সেখান থেকে উন্নত জাতের প্রযোজন নেওয়ার জন্য এরকম চালু ছিল যেমন পশুকে করে থাকা বলা হয় না কোনটা হ্যাঁ আর একটা ছিল যে জন পুরুষকে একজন মহিলা চয়েস করবে চয়েস করার পরে দশজন পুরুষ তার সাথে মেলামেশা করবে তারপরে দাঁড়াবে বাচ্চা হওয়ার পরে মহিলা যাকে পছন্দ করবে জাহেলি জামানার নেতা যে উভয় পক্ষের বিবাহ আমার বোন তুমি নিবে তোমার বোন আমি নিজখানে মোহর থাকবে মোহর থাকবে না তাহলে দেখুন দর্শক স্ত্রী অন্য একজন বড় ঘরে পাঠিয়ে দিবে সন্তান ধারণ করে নিয়ে আসবে সেটা মিথ্যা ভাবে নিজের সন্তান মনে করবে যে থেকে আমার সন্তানটা আমার নামে যে সন্তান করবে সেটা হবে ভ্রেমী হবে উচ্চ হবে এই যে নিকৃষ্ট চিন্তা পুরুষের মধ্যে ইসলাম বন্ধ করে আর দশ জনের বিচার করবে তারপরে এগুলাকে আপনারা মনে করেন যে কোন মানে কোন ইসলাম তাহলে মানুষকে সভ্যতার কোন চূড়ান্ত স্ত্র নিয়ে এসেছে আল্লাহ এরপরও যারা বলে ইসলাম অত্যাচার করছে নারীদেরকে আমি বলবো পারে ইসলাম শক্তির সুন্দর ব্যবস্থাপনাটাকে টিকিয়ে রেখেছে সম্মানিত পৃথিবী সারা বিশ্বের দর্শক শ্রোতা আমরা ছোট্ট একটু বিরতির পরে আবার আপনাদের কাছে এই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ফিরে আসবো আসসালাম আলাইকুম রহমতুল আলোচনা নিয়ে ফিরে আসছি সামনের আলোচনা জাহিলিয়াতের যে সকল সিস্টেম গুলা ছিল সেইটাই যেন আবার আমাদের মধ্যে আবার ফিরে আসছে যে যেখানে খুশি যেনা ব্যবচার করবে পেটে বাচ্চা ধরবে তারপরে একটা প্রতিষ্ঠানে যাবে কাজী সাহ না হলে গির্জার পাদরি পরে দেবে হয় না ইতটাব্রায় রেহেম রেহেমের ভিতরে আগের স্বামীর কিছু থাকলে সেটা বের হয়ে যাবে অথবা বাচ্চা হয়েছে প্রমাণিত হবে সুন্দর ভাবে মানুষের ইজ্জত সম্মান হেফজুল নসল আর হেফজুল হেফাজত দৌহিক হেফাজত ভবিষ্যৎ তারা যেন সৎ এবং এই জারুজ জীবন জীবনযাপনের জন্য কি সুন্দর বিধান দিয়েছেন এই বিধানকে কি আমরা শ্রদ্ধা করতে পারবো না শ্রদ্ধার মধ্যে রয়েছে আমাদের জীবনের কল্যাণ ইসলাম চারটি বিবাহের অনুমতি দিয়েছে প্রয়োজন হলে নারীর সংখ্যা যদি বেড়ে যায় সমাজে পুরুষরা বিভিন্ন যুদ্ধে বা বিভিন্ন ক্ষেত্রে মারা গিয়েছে বা জন্মহারেও নারীর সংখ্যা বেশি এমনিও বলে যে স্ট্যাটিস্টিক বলে যে নারীর সংখ্যা পুরুষের চেয়ে দুই তিন গুণ বেশি সমন্বয় না করি বিয়ে করলে পর দেখা যায় যে অনেক নারী অনেক সারা জীবনে আর স্বামীর মুখ দেখতে পাবে দাম্পত্য জীবনের সুখ আনন্দ এ সম্পূর্ণরূপে তারা বঞ্চিত হবে কাজে যদি পূর্ণাঙ্গ স্বামী একজন নারী যদি নাও পায় যারা এক দুই তিন চারজন সর্বোচ্চ হয়তোবা সে খবাক দিয়ে দিয়েছেন এখানে আর ব্যাপার আছে যে মহিলারা তো মাসে মাসে ছুটি বলেন মহিলারা তো মাসে মাসে ছুটি পায় পুরুষের তো ছুটি নাই আবার তো দুই বছর পরে কি ছুটি বলতে যে আল্লাপাক যে স্পেশাল দায়িত্ব দিয়ে রেখেছেন তিন দিন থেকে দশ দিন পর্যন্ত যে তাদের ঋতুবতী অবস্থায় থাকেন আর এক স্ত্রী পবিত্র থাকলে সে স্বামী তার চাহিদাটা সেখানে মিটাতে পারছে পুরুষ সূর্য ভাবে বাচ্চা হওয়ার পরে অন্তত পক্ষে দেড় মাস পর্যন্ত অপেক্ষা করতে হয় এই ঈশ্বর্য ধৈর্য না থাকার কারণে দেখা যায় যে অনেক স্বামী পরক নৈতিক চরিত্র হারায় যারা চিন্তা করবে তারা হয়তো বা আরো কিছু কারণ উল্লেখ করতে পারে কিন্তু মৌলিক যেটা আমরা বলতে পারি কোরআন হাদিসের উপরে লক্ষ্য করে যে অবশ্যই এতে একটা বড় কল্যাণ নিহত আছে যেটা আল্লাহ সবচেয়ে ভালো জানেন যে আল্লাহ কেন একজন পুরুষকে চারজন নারী গ্রহণ করতে বললেন অবশ্যই এর যেটা মৌলিক মৌলিক কারণ সেই কারণটা মানুষের জানা নাও থাকে আমাদের জানা বুঝি আর না বুঝি বুঝি আর না বুঝি আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে একজন পুরুষ চারজন নারী গ্রহণ করতে পারে এবং চারের ব্যাপারে তিনি এইভাবে উল্লেখ করেছেন যেটাকে আল্লাহ রসলে এইভাবে বলছেন যে একজন পুরুষ চারজন স্ত্রী আছে তো একজন স্ত্রীকে তালাক দিয়েছে স্ত্রী তালাক প্রাপ্ত হওয়ার পরে তার ঋতু যতদিন পর্যন্ত পার না হচ্ছে ততদিন পর্যন্ত ওই স্বামী আর স্ত্রীকে গ্রহণ করতে পারবে কেননা ওই নারীর তিন ঋতু হওয়া পর্যন্ত ও এখনও ওই পুরুষের অধীনেই আছে অবশ্যই এই ব্যাপারে বুঝে নিতে হবে যে পুরুষের জন্য একটা বড় কল্যাণ আছে যার কারণে আল্লাহ সেটা তার প্রবৃত্তি হবে বা এটা হতে পারে যে একাধিক স্ত্রী গ্রহণ করলে একজন পুরুষের ভিতরে যে প্রবৃত্তি আছে যে একজন নারীর পাঁচ দিন সাত দিন ঋতু হয়ে গেল তখন একজন পুরুষের থাকার অসুবিধা হতে পারে বা কোন যুদ্ধে যেতে হচ্ছে তো যদি ছেড়ে চলে যায় তাহলে একজন গেল একজন পুরুষ যদি নব্বই বছর বয়স হয় আর একজন মহিলা যদি ষাট বছর বয়স হয় তো তাহলে দেখা গেল যে পুরুষ লোকটার বয়সটা ওই মহিলাটার দেড়গুণ জি একজন মহিলা তো তার হায়াত তার জেন্দিগি আরেকটা ব্যাপার করছি একাধিক প্রয়োজন চারজন হলো তো আরো মারামারি গোতাগুতি হয়ে যাবে এরপরে বাচ্চা হবে তো একজন হ্যাঁ বাচ্চার বাপ হবে এটা নারীর কল্যাণের জন্যই একাধিক স্বামী ভাবাই যায় না তো বিধান আল্লাধানের মতামত নয় এটা মহান আল্লাহ বিধান করেছেন শেখ কাছে জানতে চাবো যে এই যে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় আইন কে বাইপাস করার একটা নামান্তর আল্লাহর আইন বাইপাস করার জন্যই হয়তোবা বুদ্ধিজীবীরা এভাবে করেছেন কারণ হলো যে স্ত্রীর কাছে অনুমতি নিতে গেলে তো অনুমতি দিবেন না স্ত্রীরা অনুমতি যেহেতু দিবেন না সেহেতু বিবাহ হবে না কিন্তু যদি এটাকে এভাবে বলা যায় যে দ্বিতীয় বিবাহ করার অনুমতি পাবে না বা দ্বিতীয় বিবাহ করা যাবে না এভাবে আইন তৈরি করলে হয়তোবা এ ব্যাপারে আন্দোলন হতে পারে সংগ্রাম হতে পারে কথা উঠতে পারে সমস্যা সৃষ্টি হতে পারে এই সমস্যা এড়ানোর জন্যই হয়তোবা এরকম করা হয়েছে আল্লাহ আলম তবে আমরা লক্ষ্য করে দেখেছি যে একজন মহিলা সে মোটেই স্বামীর খেদমত করতে পারে না তারপরেও সে দ্বিতীয় আর তার সংসারে এবং করুক এটা বরদাস করতে তারা নারাজ কাজী অনুমতি তারা কেমন করে দিবে পাক যেহেতু পুরুষকে স্বয়ং সম্পন্ন করেছেন সুতরাং সে ব্যাপারে তিনি নিজেই বিবেচনা করবেন যে আমার ক্ষমতা আছে বা না আছে সুতরাং এই স্ত্রীর থেকে অনুমতি নিতে হবে বিষয়টা এমন নয় তবে এতটুকু হতে পারতো যে যদি ইসলামী শরীয়তের আদালত হয় তাহলে আদালতটা সেটা পর্যবেক্ষণ করে যে আসলেই তার ক্ষমতা আছে কিনা আছে আমরা এই যখন সামাজিক কার্যক্রম করে তখন এটা এক্সাইটেড হয়ে করি আমার যেন মনে হয় কোন আইন এক্সাইটেড হয়ে একটু অতি হয়ে করা হয় জি মানুষ তো পরিবেশ এটাই বলছি তারা চাপিয়ে দিই শৃঙ্খলিত করা যেত আর যারা পয়সা আছে বাড়ি ঘর আছে বিভিন্ন তাদের খেদমতের প্রয়োজন বাচ্চা কাঁচা নানা সংসার রক্ষার সেখানে কিন্তু তারা সুযোগটা পাচ্ছে না আর এজন্য হচ্ছে কি বিকল্প পথ বেড়ে গেছে নারীর জন্য পথ সুবিধা আছে এটাই হলো বিচারের পথ খুলে আবার পুরুষের জন্য ব্যবচার ব্যবীচার বৈধ পরোক্ষ ভাবে আর প্রত্যক্ষ ভাবে সমানিত সমাজের মানুষকে বলব যে আপনারা অহেতুক যারা বিবাহ সাথে করে এই পারিবারিক অশান্তির সৃষ্টি করেন এই জন্য করা উচিত নয় আমার যাদের প্রয়োজন শরীয়ত অনুযায়ী তাদেরকে বৈধতার ক্ষেত্রে আইনগত টানা হেসরা বন্ধ করা দরকার স্বচ্ছ না নিতে পারা এই মানুষের কথাটাকেও পরিহার করা দরকার হয়েছে আল্লাহাল করে ছোট্ট ঘটনা বলতে পারি সময় বিবাহ করেছেন দ্বিতীয় আমরা আইন যারা প্রণয়ন করি আমরা রাষ্ট্র পরিচালনা করি তারাও সকলের সাথে পরামর্শ করে করা উচিত কোরআন হাজি জন্য সাংঘর্ষিক না হয় সমাজের শৃঙ্খলাও যেন বজায় থাকে এদিকে একাধিক বিয়ে নারীরা কেন করতে পারবো না দাবি তুলেছেন ক্ষতিগ্রস্ত হবেন। নারীরা আরেকটা কথা ডক্টর আলোচনা করেছিলেন যে যখন একজন চারজন মেয়েকে বিয়ে করে চারজন মহিলার সাথে তারা সহযোগে চারবারে মিলিত হয় এজন্য রোগ বালায় সমস্যা থাকে না কিন্তু একজন মহিলার সাথে চারজন মিলে এখানে রোগবালাই হবে হবেই সিফিলিস হবে গনের হবেই এবং সমস্যা দেখা দেবে এবং যে তোমাদেরকে পাঁচটা বিপদে যাবে তখন এমন কতগুলি রোগ দেওয়া যা পূর্বে কোনদিন ছিল না ইসলামকে মেনে নেব সেখানে সেখানে শৃঙ্খলা বৈধ হওয়া মানে কিন্তু ফরজ না ফরজ না জি আবার বৈধতা করতে গেলে সে কোনো অবস্থাতেই আল্লাহ পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে ইসলামী বিধিবিধান মেনে সুশৃঙ্খল ভাবে চলার তৌফিক দান করুন এই কামনা করে আল্লাহ আজকের আলোচনা এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহি ও